বাংলার দূরের ও কাছে সম্মানিত সুদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে পিছটি পরিবারের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি সুদর্শক আমরা মুক্তি পেতে চাই আমরা আল্লার সান্নিধ্য চাই আমরা অসহায় আমরা কবি দুর্বল আমরা যদি মুক্তি পেয়ে যাই তার প্রিয় ভাজন হতে পারি তাহলে আমাদের সকল প্রাপ্তি সুদর্শক সেজন্য আমরা আল্লাহর কাছে পৌঁছতে গেলে যে সাফাত কীভাবে পাবো সাফায়াতের প্রকৃত মালিক কে আর কীভাবে সাফাত কামনা করতে হয় সে যদি আমরা না জানি তাহলে হয়তোবা আমাদের সাফা কোথাও গিয়ে আটকে যাবে আর অরণ্য রোদন করে আমরা আমাদের জীবনের সকল চা পাওয়াকে ধুলিস্বাত করে দেব এমনকি হতে পারে যে কোনো এক বেড়া জালে আবেষ্টিত হয়ে জীবনের সকল সংগ্রাম ধ্বংস করে দেব কি লাভ হবে যে তীরে ছিলাম সে তীরেই থাকবো যে তিমিরে ছিলাম সে তিমিরেই পড়ে থাকবো তাই বিষয়টি অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের দায়ত গ্রহণ করে সাড়া দিয়েছেন চলুন আমরা তাদের সাথে পরিচিত আমার ডান দিকে আছেন বিশিষ্ট আওয়ালুদ্দিন ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত বাগমি মুফতি ফাদব্রাহিম আসসালাম এবং আমার বামে বসি আছেন বিশিষ্ট আওয়ালুদ্দিন شيخ مخلص من أرشاد مدني السلام عليكم ورحمة الله وبركاته امان غمار الشرب وبامي وبشتو اسن بشتو عالمين اسلام جندبين شيخ شعيد الله خان مدني السلام عليكم ورحمة الله وبركاته الشماني تشهدية عبنا تشهد رئيسي عمي خود وقنشون حرون حسين بولشلم الشفاعت تاخلي برثوم أمرا بشيط شوني شيخ شعيد الله خان مدني الحمد لله رب العالمين والصلاة والصلاة والرسوله الكريم اما بعد धन्यवाद महतरब उपस्थापक अपनी गुरुपूर्ण विषय साफातपूर्ण गुरु आरोप सामाजिक कुसंस्कार विषय एक मानूष शयतान बोलो ब्लिज मानुष के जो सरसिबाद পথভ করতে পারে না তখন সে কিছু সুক্ষ পথ অবলম্বন করে যে সূক্ষ্ম পথের মাধ্যমে পর্যায়ক্রমে আল্লাহর আবাদত বাদ দিয়ে অন্যের আবাদতে মানুষকে লিপ্ত নিয়ে দেয় এর একটি অন্যতম পথ হল এই সেই সাফাহাত আজকে দেখুন কোনো সন্দেহ নেই ইসলামে অবশ্যই সাফাহাত রয়েছে সাফাহাত একটি শরীয় সম্মত বিষয় দুনিয়াতেও তার প্রয়োজনীয়তা রয়েছে আখেরাতেও তার প্রয়োজনীয়তা রয়েছে আবার দুনিয়াতেও তার কুফল রয়েছে আখেরাতেও তার কুফল রয়েছে এই সাফাদকে কেন্দ্র করে আমাদের বিশেষ এক শ্রেণী নিজেদেরকে বুজুর্গ দাবি করে আল্লাহর বড় ওরি দাবি করে সরলমনা মানুষদেরকে বা অপরাধী মানুষদেরকে আল্লাহর কাছে প্রিয় করে নেওয়ার দোহাই দিয়ে বা ছলনা অবলম্বন করে তারা আজকে মানুষকে প্রকাশ্য করে বিষয়কে কেন্দ্র করে মানুষকে শিরকি লিপ্ত করা আপনার এই সুন্দর উপস্থাপনা জন্য। আমরা সেখানে একটু সংক্ষেপে জানতে চাইব সাফাট কি সাফাত হলো একজন করার একজন সুপারিশ করা দেখেন এই সাফাদ মূলক সাফাত আর একটা হলো ভয়ের বিষয় আতঙ্কের বিষয়টা আসে আচ্ছা তাহলে যে সাফাতে ব্যাপারটা এটার একচ্ছত্র মালিক কে এটা যদিও কোন জিনিসেরই মালিকানা আল্লাহ এমন তাদের কোনো বুদ্ধি বিবেকাই কি তারা সাফাত করতে পারবে এটার টোটাল আল্লাহ কেয়ামতের ময়দানে কোন তাহিদবাদী মুহমেন যে কোন শিরিক করে নাই যে কোনো নবীর কাছে সাফাত চায় নাই দোয়া করে দোয়া করলে আল্লাহর কাছে বলেছে যে ব্যক্তি সাপাতের ক্ষেত্রে কোনো না সিরিক মুক্ত থাকলো কিন্তু তার জীবনে কিছু ভুলভান্তি আছে সে রিকের নিচে কিছু কবি বা কিছু আছে আল্লাহ তখন দুই শর্তে দুইটা শর্তে সেখানে সে সাপাত পেতে পারে এক শর্ত যেমন যেটা সৌরশো পঞ্চান্ন নম্বর জি তাহলে ওখানে করতে গেলে আল্লাহ অনুমোদন পেতে হবে সে নিজের ইচ্ছায় কোন সাফাত করার কোন নবী অলি ফেরেস সাহসে করবে না আল্লাহর অনুমোদন হলে সাফাতি না বেদাতি তো হলে নবী বলবেন সোহকানোর সুযোগ নেই তাকে তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ কিন্তু তিনি কি বলেছেন তাকে যখন আবু আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন আরে বললেন আরেক হাতি সে আমার এই সুপারিশ পাওয়ার যোগ্য হলো সে নূন্যতম যোগ্যতা তার এটা থাকবে সে কোনদিন আল্লাহর সাথে আপনার এই কথার খোলা সাফাহের প্রলোভন দেখায় পীর বানায় আর সে এই সুপারিশ টা মুরিদ পীর সাহেবের কাছে আশা করে আশা করে সে এক প্রকার শেরকে লিপ্ত হয়েছে আর আল্লাহ রাসুল সাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে শেরকে লিপ্ত হয়ে এভাবে মারা যাবে তো বা না করে কোন ভাবে তার সফা বলতে যারা মানুষকে সাফায়াতের প্রলোভন দেখাচ্ছেন তারা প্রকৃতপক্ষে ওই মানুষগুলির জন্য সাফায়ের দরজা পূজা করতে সাফা করবে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহিস আল্লাহকে বুঝে জ্ঞান দিচ্ছ। আল্লাহর কাছে আশায় এটা একটা সিরকি আকবর এবং কোনটা তো প্রথম বায়ার টাই না যায় না যায় তারপর সাফাহাতের আশায় চলে যাওয়াটা হচ্ছে নিজের জন্য সাফাহাতের দরজা একটা প্রতিষ্ঠানের ছেলেরা একটা অনিয়ম করেছে এই তারা প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চাইবে কিন্তু ভয়ে যেতে পারছে না এটা মানুষের বেলায় আল্লাহর সাথে তো কোন উদাহরণই চলে না তিনি সুপারিশ করার জন্য ব্যাপারে অমুকের ঠিক আছে ছেলেটা তো ভালো ছিল এখানে সম্মতি আছে এটা যদি হয় আল্লাহর তো কোন উদাহরণই চলে না তিনি অপারগত প্রকাশ করবেন আসবো চমৎকার আলোচনা শুরু হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছু গুলের জন্য তারপর আবার ফিরে আসছি এই সুন্দর আলোচনায় গঠনমূলক আলোচনায় আশা করি কেউ ধরে যাবেন عليكم এই প্রত্যাশায় আসসালামু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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए इनिया शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार रात दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल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 सम्पर् की, की छे जानून, लेंदेन परवर्ती अनुष्ठान पिसाए কাছে সুপারিশ করার জন্য আদম আরামের কাছে আবেদন করলে তিনি অপারগতা প্রকাশ করবেন তারপর তিনি অপারগতা প্রকাশ করবেন ইব্রাহিমের কাছে যাবে তিনি অপারগতা প্রকাশ করবেন মোসা একজন ব্যক্তির কাছে গেলেই যে মোহাম্মদ সুপারিশ করে ফেলবেন তা না যখন তার কাছে গিয়ে আবেদন করবে মোহাম্মদ সাল্লাম সাথে সাথে আল্লাহ সুহান শেষ দেয় পরে যাবেন শেষ দায় আল্লাহ রবিনের অনেক প্রশংসা আল্লাহ রান তারপর আল্লাহ সুবান এখন তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে তুমি সুপারিশ করতে তাহলে মোহাম্মদ সালিসাল্লাম তিনি সবচেয়ে বড় সুপারিশের আল্লাহ সুবাহ তাকে অনুমতি দিবেন কিন্তু অনুমতি ছাড়াও এবং প্রশ্নাতিক ভাবে আনুগত্য করে অন্ধ আনুগত্য ওই ওই আনুগত্য যার করে সে কিন্তু তার মাবুদ হয়ে যায় আর তুই ওমান আল কামরাল কাউকে মাহবুদ রুফে দুনিয়াতে মানে তোমার জন্য জাহান নামে রাস্তা ক্লিয়ার মরিদা যদি পীরকে সে ওইভাবে থাকে আর পীর রাজি থাকে যে তারা আমার এইভাবে যাদের পিছিয়ে পিছিয়ে মানুষেরা ঘুরে সেদিন এরা কইবো তোমাদের কাউকে চিনি না কি বলো তুমি তোমার সাথে আমার কোন সম্পর্কই নাই পরিচয় দেবে না আমি একটা হাদিস বলতে চাচ্ছি তার ডেকে বলছে আমি মোহাম্মদাল্লাম কেয়ামতের দিন তোমাদেরকে কোন উপকার করতে পারবো তারপরে ফুফুকে ডেকে বলছি হ্যাঁ আমার উপকার করতে পারবো না যিনি রহমতুল আলমিন যাকে আল্লাহর বলিয়ে নিয়েছেন সে যদি না পারে তাহলে এই বাবারা কিভাবে পারবে আর যে পীর করাচ্ছে এরা তো ফুলসেরাতই পার হতে পারবে না ফুলসেরাত পার হওয়ার পরে কান্তারা নামক জায়গাতে যখন পারমিশন পাবে বা জান্নাত যাওয়ার জন্য সব প্রতিশোধ নেওয়ার পরে তখন বলবে যে সুপারিশ তোমাদের করতে পারা আত্মীয় স্বজন সুপারিশ করবে শেষের কথা হলো যেটা বুঝতে চাচ্ছে না একজন জাননাতে গেলো তাকে সুপারিশ করলো পীর জান্নাতে যাবে তার গ্যারান্টি করলো জানাতে যায় তাহলে জনের কথা আছে যেদিন সম্বন্ধে বলা আছে রসুল্লা সারা সেদিন কথা বলার আর বলবে শু আল্লা আল্লাহর ভয়ে সাহায্য আল্লাহ র এক শ্রেণী সাফা হাত কে কেন্দ্র করে বাড়াবাড়ি সীমালঙ্ঘন করেছে এক শ্রেণী সবাই কেউ দাবি করছে সে সুপারিশ করবে অবর্জন দাবি করছে তার সুপারিশ নিবে এটি সম্পন্ন বাড়াবাড়ি আরেক শ্রেণী তারা দাবি করে তার পক্ষে এলাকায় মূলত এটা নতুন দল নয় এটা হলো সেই কিন্তু তাদেরও এই আকিদা খারেজিদেরও এইদা যারা অপরাধী হবে চিরজীবনে চির বের হয়েছে তারা এই সুপারিশকে অস্বীকার করে তৃতীয় দল যারা হলো তারা করে না অস্বীকারও করে না এটাই হচ্ছে হক তবে এই দল তারা মনে করে যে সুপারিশ অবশ্যই হবে ইনশা আল্লাহ তবে সুপারিশ হলো কার জন্য প্রথম বিষয় হলো যারা হলো আহলুত্তা তাহলে শিরক পরিপতির জন্য জীবনে শিরকে লিপ্ত অন্য অপরাধ হতে পারে কিন্তু শিরকে কখনো সে লিপ্ত হয়ইনি এটা হলো প্রথম শর্ত তাদেরকে হতে আর তাওহিদ কখনো যদি শিরকে লিপ্ত হয়ে যায় তাওবা সারা মারা যায় তাহলে তার জন্য কোনোদিন সুপারিশের আশা করা যায় না মোহাম্মদ সুপারিশের আশা করা যায় না আপনার কথার সাথে মিলে আমার শাফায়াত পাবে কে মান মাতা আমার শাফায়াত ওই ব্যক্তি পাবে कैकटी शर्त प्रथम शर्त हलो अल इजन साफिया যিনি সুপারিশ করবেন তাকে আল্লাহ সুভান এই অনুমতি কি হ্যাঁ সুপারিশ করবেন সেদিন নবিরাসুলগণ নেতারা সুপারিশ কিন্তু সকলের জন্য শর্ত হলো আল্লাহ সুবাহর পক্ষ থেকে আল্লা পক্ষ থেকে অনুমতি এবং সন্তুষ্টি রেজা হবে আল্লাহর রেজা তার প্রতি থাকতে হবে যে সের লিপ্ত হয়েছে চাই যেটা। আমাদের সমাজে এক ধরনের ধারণা আছে যে মানুষ বিশ্বাস করে যে সাফায়াত করবেন কিন্তু মনে করে তারা কিন্তু দুনিয়াতেই কাছে সাফায়াত চান এবং বলেন আমার মৌতের নিদানের কালে আশীয় নবী গো পাশে এনবী আমার মৃত্যুর সময় যখন সক্রাপ শুরু হবে তুমি আমার পাশে এসে তুমি আমাকে দিদার দিয়ে বক্তব্য তারপরে আরো কেউ যারা বলেন না পাওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না এইগুলির সম্বন্ধে আপনি কি বলছেন তো আল্লাহ ছাড়া কারো কাছে না আল্লাহর কাছে অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন ফালাত আল্লাহকে বাদ দিয়ে অতএ আপনি যেমন ইসার কাছে তারাও মোহাম্মদ করলো নবী নিষেধ করেছেন আমরা জানতে পারলাম সাফাত এটি একচ্ছত্র মালিক হলো আল্লাহ রবুল আলমের তিনি মালিক তিনি যাকে সাফাত করতে বলবেন তিনি সাফাহাত করবেন যার জন্য সাফাত করতে বলবেন তার জন্য সাফাত করবেন এর বাহিরে আর কোনো পথ নেই সুতরাং সাফাত চাইতে হবে আল্লাহর কাছে তথাকথিত ব্যক্তি গোষ্ঠী যারা সাফাত করবেন বলে দোহাই দিয়ে আপনাকে আমাকে বিভ্রান্ত করতে চাচ্ছেন তারা যে আমাদের ইমান সংহারক তারা যে আমাদের ইমানকে বিনষ্টকারী তাতে কোনো সন্দেহ নেই অতএব তারা আমাদের জাতশত্রু হিসেবে অভিহিত হবেন তাদের থেকে আমরা সাবধান ও সতর্ক হই আল্লাহ রবুল্লা আয়লা তৌফিক দান করুন আয়বিনালামালিকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত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 तो तो कर लेने जहांगीर आलम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 प्रति शुक्रवार बुधवार रत नट पुन सम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीस टी बांगल्